আসসালামুকম الرجيم بسم الله الرحمن الرحيم করিম ওলা منكم আজমাইন আউজ ومن كان রহিম او على কুমরা ওমন من সফর ওখান আল্লাহ সুবাহান হাত তালার জন্য সকল তারিফ সকল প্রশংসা দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা রামাজানুল মুবারককে কেন্দ্র করে পবিত্র কোরআনে নাজিলকৃত আয়াতগুলোকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা কোরআন ও আধুনিক বিজ্ঞান এই পর্বে আপনাদের সামনে উপস্থাপন করছি পিস টিভি বাংলা এর মাধ্যমেও রমাজান মাস ব্যাপী পূর্ণ মাস ব্যাপী আপনার আলোচনা শুনে থাকেন তো আমরা আজ যে আয়াতটি এখানে তেলাবাদ করেছি সেটি আল্লাহ আল্লা সুবাহালা নির্দেশ করছেন তোমাদের ভিতর থেকে যারা রামাজান মাস পাবে তারা যেন এই রামাজানের রোজা পালন করেন তার মানে এই আয়াতের দ্বারা আমাদের উপরে রোজা পালন করার সরাসরি নির্দেশ চলে আসছে যে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় রামাজান মাস পাবে তাকে রামাজানের রোজাগুলো পালন করতে হবে কেননা রামাজানের যে বহুবিধ কল্যাণ এর ভিতরে আছে আল্লাহ সুবাহ এক অসংখ্য নিয়ামত দিয়ে এটাকে পরিপূর্ণ করে রেখেছেন সবের দিক থেকে আমাদের ধর্মীয় দিক থেকে তাকওয়ার দিক থেকে ইবাদতের দিক থেকে এই রামাজান এমন একটি পরিপূর্ণ মাস পূর্ণাঙ্গ মাস যার প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অতীব কল্যাণকর আমাদের রাসুল সাল্লাহ আলহি ও বলেন মানকামা রমজান ইমানান ওয় ইহতিসাবান গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করল অর্থাৎ রমজান মাসে যে কিয়ামুল লাইল করল রমজান মাসে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ালো তাহলে সে আরেকটি কলান লাভ করল সারা দিন না খেয়ে থাকলো পানাহার থেকে দূরে থাকলো আল্লাহর হুকুম পালন করলেন ইফতার গ্রহণ করলেন এবং ইফতার গ্রহণ করার পর রাতের বেলায় সে যদি সরাসরি বিছানায় চলে যায় তাহলে এই খাদ্যটি অন্তত পক্ষে তার শরীরে হজম হওয়ার জন্য অথবা শরীরের সঙ্গে মিশে যাওয়ার জন্য অথবা সারাদিন পরে যখন তার এই শিরাগুলো বিভিন্ন পানীয় গ্রহণ করার ফলে যখন এগুলো সতেজ হয়ে উঠল ঠিক এই সময়ে সে যদি রাতের নামাজে দাঁড়ায় যদি সে তখন তারাবিহ আদায় করে অথবা কেয়ামুল লাইল করে তাহলে এই সালাতের মাধ্যমে তার শরীরে এই খাদ্যটি সহজে মিশে যেতে পারে এবং তার ভিতরে আরও বেশি পরিমাণে সুস্থতা অর্জন হতে পারে এটাও একটি অত্যন্ত সাইন্টিফিক ব্যবস্থা সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে একটা লোক সারাদিন না খেয়ে থাকল সন্ধ্যার পরে সে একটু পানাহার করে শুয়ে যাবে বিশ্রাম করবে না কিন্তু আল্লাহ সুবাহ কল্যাণ কর কাজকে আরো বেশি করে দিলেন। এবং এতটাই কল্যাণকর করলেন যে তখন সে লাইল বা রাতের তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে সে তার পূর্ণ শরীরটিকে রূপে একটা চমৎকার ভাবে তৈরি করে নিল এবার যখন সে বিশ্রামে যাবে তখন তার অত্যন্ত সেই আরামদায়ক দ্রুত সে নিদ্রার ভিতরে সে চলে যাবে আর নিদ্রার মধ্য দিয়েই তার শরীরটি খুব দ্রুত সতেজ হয়ে ওঠে আর সাহারি আল্লাহ সুবাহ মোমেন বা মুসলমানদের জন্য এমন এক ব্যবস্থা করেছেন যেটি একটি অতীব কল্যাণকর বরকতময় আমরা আমাদের প্রথম পর্বের আলোচনায় বলেছিলাম জাল্লা রসুল বলছেন যে তোমরা সাহারি গ্রহণ করো অন্যান্য জাতির সঙ্গে মুসলমানদের পার্থক্য হলো যে অন্য জাতিরা তারা সাহারি গ্রহণ করে না আর মুসলমানেরা সাহারি গ্রহণ করে এই হলো অন্যদের সঙ্গে মুসলমানদের পার্থক্য সুতরাং তাদের সঙ্গে এই পার্থক্য করার জন্য আমাদেরকে সাহারি খাওয়া সাহারি গ্রহণ করা এটা একটি অত্যন্ত বরকতময় ব্যাপার সম্মানিত দর্শক শ্রোতা আমরা রামাজানের আলোচনায় পর্যায়ক্রমে যে বিষয়গুলোকে নিয়ে আসছিলাম যে অসুস্থ ব্যক্তি এবং সফরকারী ব্যক্তির জন্য আল্লাহরবুল আলমিন অন্য সময় রোজা রাখার ব্যবস্থা করে দিয়েছেন এটাও আল্লাহ পাকে একটি চমৎকার কল্যাণকর ব্যবস্থা কেননা আল্লাহ এরপরে বলছেন যে তিনি আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের সাথে সহজতর বিষয় করে দেন তিনি তোমাদের কাছ থেকে সহজভাবে আল্লা সুবাহ বিষয়টিকে চান না তোমাদেরকে তিনি কোনো বিষয় কঠিন করে দিতে চান যে এমনভাবে তিনি কঠোরভাবে কোনো বিষয় তাদের উপরে চাপিয়ে দিতে চান না যে কারণে সে ওই বিষয়টিকে আর আদায় করতে পারবে না রামাজানুল মুবারক মানুষের ভিতরে সবর ধৈর্য সহনশীলতা এই গুণটি সৃষ্টি করে রামাজান মানুষকে পাপ পরিহার করার একটি শক্তি ভিতরে প্রদান করে রাসুল্লা সাল্ল্লাহ আলহি ও বলেন যে ব্যক্তির মিথ্যে কথা বলা ছাড়তে পারলো না অথবা এই ধরনের মিথ্যা কোনো বিষয় থেকে এর সঙ্গে সংশ্লিষ্টতা থেকে সে দূরে থাকতে পারলো না তাহলে ওই ব্যক্তির সারাদিন খাদ্য পানাহার বর্জন করে থাকার কোনো উপকারিতা কোনো কল্যাণ আল্লাহর কাছে নেই অথবা আল্লা সুবাহ আল তাল্লার কাছে তার এই দিন রাত খানা পিনা পরিহার করে থাকার কোনো মূল্য নেই আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রোজা রাখলে তাকে অবশ্যই সংযত হতে হবে কেননা রোজাদারের সম্মানকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এইভাবে উল্লেখ করেছেন যে রোজাদার যখন রোজা রাখে একসময় বিকেলে গিয়ে তার মুখে এক ধরনের আশ্রে গন্ধ হয় সারাদিন সে যখন না খেয়ে থাকে তখন স্বাভাবিকভাবে পিত্ত রসগুলো তার সেই স্টমাকের বাকি খাদ্যগুলোকে হজম করতে গিয়ে তখন এক ধরনের তিক্ততা অনেকের এক ধরনের ওই আষ্টে গন্ধ মুখের ভিতরে চলে আসে আর এই গন্ধটি তখন হয়তো অনেকের কাছে খুব ভালো অনুভব হয় না কিন্তু আল্লা সবাহানা তার বান্দাদের এই মুখের গন্ধকে সম্মান দিয়েছেন যে আমার হুকুম পালন করতে গিয়ে এই সাওম পালন করতে গিয়ে तुम्हें सारा दिन ना खे आश और क्धार कारण तुम्हारेटर भरण एकधरणे से आ ग्ध आस गंधटी आल्ला सुबहान हुआ तला मूल्यन कर दाम दिए एके बारे सर्वोच्च दामी सब चाहते मूल्यवान जो सुगंधी मिक्सड बागंधिर चाहतेव आल्ला सुबहानुआतर का अती व प्रिय ये हलो रोजादारे मुखर दुर्गन्ध রোজাদার যখন রোজা রাখে আল্লা সুবাহ তার জন্য তার রহমতের দরজা উন্মুক্ত করে দেন রোজাদার যখন ইফতার করে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য আনন্দের ব্যবস্থা করে দেন রাসুল্লাহ সাল্লি ওয়া সাল্লাম রোজাদারদের জন্য দুনিয়াবি কল্যাণের সাথে সাথে পরকালের কল্যাণ ঘোষণা করেছেন এগুলো আমরা একাধিকবার শুনেছি অথবা রামাজান মাসে আমরা বহুবার এই আলোচনাগুলো শুনে থাকি কিন্তু তারপরেও এই রামাজানের বরকত এবং কল্যাণ সেই মহান কল্যাণকে লাভ করা আমাদের প্রত্যেকটি মুসলমানের একান্ত জরুরি বিষয় আমরা অনেক সময় বেখেয়ালি হয়ে অথবা অবজ্ঞা করে অথবা আমরা রামাজানকে গুরুত্ব না দিয়ে আমরা রামাজানুল মুবারকের এই বরকত থেকে নিজেকে বঞ্চিত করি লিসমে ফারাহাতা আনে রাসুল সাল্লি ওসাল্লাম বলছেন রোজাদারের জন্য দুটো আনন্দ একটা আনন্দ হলো সে যখন ইফতার করে আর দ্বিতীয় আনন্দ ফারাহাতুন ইন্দা লেখ ই রব্বিহি যখন সে তার প্রভুর সঙ্গে গিয়ে মিলিত হয় আল্লাহ আল্লা সুবাহানাহতার সঙ্গে যখন তার সাক্ষাৎ ঘটবে তখন রামাজানের এই রোজা পালনকারী তার পুরস্কার লাভ করে তখন সে আনন্দিত হবে জান্নাতের ভিতরে অনেকের জন্যই স্পেশাল দরজা থাকবে কিন্তু রোজাদারদের দরজা হবে আলাদা এক সুমহান সমহান মর্যাদাপূর্ণ যেই দরজার নামকরণ করা হয়েছে রাইয়ান এই রাইয়ান দরজা দিয়ে রোজাদারেরা জান্নাতে প্রবেশ করবে রোজাদারদেরকে রাইয়ান দরজা ডাকতে থাকবে আইনা সুন রোজাদাররা কোথায় আপনারা আসুন আর রোজাদাররা যখন এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লা সবাহানা রামাজানের রোজা পালনকারীদেরকে জান্নাত দান করবেন আমরা এই বিষয়ে নিশ্চিত হলাম আল্লাহ আল্লা সুবাহান রোজা পালনকারীকে নিজ হাতে পুরস্কার দিবেন আমরা নিশ্চিত হলাম রোজা পালনকারীকে আল্লা সুবাহানা ক্ষমা করে দিবেন তার আমল বৃদ্ধি করে দিবেন। এটা এমন একটা মাস যেই মাসে আল্লা সুবাহানা কোরআনকে নাজিল করেছেন যেটি আমরা পরবর্তী আয়াতে দেখেছি যে শাহরুরমা জন আল্লা পুন জিলাফি হিল কুরআন হুদাল্লিনাস বাবাই ইনাতি মিনাল হুদা ওয়ালফুর খান এটি এমন এক কিতাব এই রামাজান মাসে আল্লাপাক প্রেরণ করেছেন যেই কোরআন হক এবং বাতিলের ভিতরে পার্থক্যকারী এই কোরআন মানুষকে পথ প্রদর্শনকারী এই কোরআন সুস্পষ্ট বিবরণ সব কিছুকে খুলে খুলে আল্লাহ সুবাহ বর্ণনা করে দিয়েছেন এই রামাজান মাসে এক সময় মানুষ রামাজানের এই রাতগুলোতে তাদের অনেক সময় তাদের পূর্ব ধারণা অনুযায়ী এমন কিছু করে ফেলতেন বা তাদের জন্য সেটা কঠিন এবং কষ্টকর হয়ে যেত আল্লাহ সবহান হওয়া তালা তাদের জন্য সেটা সহজ করে দিলেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশা আল্লাহ আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন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 आलोचन फिर रामजान सम्पर्कर आयात निर्देशना गुलना الله رب العالمين বলسن যে يريد الله بكم اليسرا ولا يريد بكم العسرا ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولا عللكم تشكرون واذا عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم আল্লা সুবাহানহাল্লা রামাজানের এই বর্ণনার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার জন্য উদ্বুদ্ধ করেছেন যে হেন আপনার কাছে যখন আমার বান্দারা আপনার কাছে জানতে চায় আমার সম্পর্কে বা ইজা ইবা দি আন্নি বা ইন্নি কারিব আপনি তাদের বলে দিন আমি তাদের অতীব নিকটে আল্লা সুবাহান এই আয়াতের মাধ্যমে এই রোজার অংশের এই আয়াতে এটি রোজাদারদের জন্য একটি স্পেশাল নির্দেশনা। যে যারা আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা তার নির্দেশ মতো নিজেদেরকে পরিচালিত করছো তা আল্লাহ তোমাদের জন্য যে পুরস্কার নির্ধারিত করে রেখেছেন জান্নাত তোমাদের অভিশপ্ত শয়তান থেকে যে তোমাদেরকে ফিরিয়ে রেখেছেন এবং তোমাদের জন্য যে রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে রেখেছেন তোমরা সেই জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন পূর্ব যুগের বিয়া আলাই হিমদ সাল্লা সাহাবাদের তাদের অনুসরণকারীদের দীর্ঘ ইবাদতের বর্ণনা শাহাবাদেরকে শোনাতেন তখন অনেক সাহাবারা অনেকেই তারা মনে মনে অথবা প্রকাশ্যে এই কথা ব্যক্ত করতেন যে আমাদের তো তাদের তুলনায় সময়কাল আয়ুষকাল খুবই কম সুতরাং আমরা তো তাদের তুলনায় তারা যেখানে পাঁচশো সাতশো নয়শো বছর পর্যন্ত জীবিত ছিলেন তারা এতকাল পর্যন্ত দীর্ঘদিন আল্লা সুবাহান হাত তাল্লাহ ইবাদত করেছেন কিন্তু আমরা তো সেই পরিমাণ ইবাদত করার সুযোগ পেলাম না সুতরাং আমরা আল্লা সুবাহানহাতার নৈকট্য লাভ করতে চাইলে আমাদেরকে তো কিছু বিশেষ ইবাদতের প্রয়োজন যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব সন্তুষ্টি অর্জন করতে পারব। এই রামাজান মাসের আমাদের ধর্মীয় বা দিনই যে বৈশিষ্ট্যটি আপনাদের সামনে আলোচনা করছি যে বরকত রমজান মাসের আমি আলোচনা করছি আল্লা সুবাহান হাত তালা রমজান মাসকে সমৃদ্ধশালী করেছেন এই রমজান মাসকে অত্যন্ত বরকতময় করেছেন এক মহিমান্বিত মহান ও মর্যাদাময় এক কদরের রাত দিয়ে যে রাতটির নাম হলো লাইলাতুল কদর বা সবে কদর আল্লাহ আল্লা সুবাহানা এই সবে কদর রাতে কোরআনাজিল করেছেন ই আন্জল নাহুফি লাইলাতিল কাদুে। কোৰান রাতে নাজিল হয়েছে। কোৰান একটা মাসে নাজিল হয়েছে। কোন মাসে নাজিল হয়েছে। এটা কোৰান সে নিজে বরণা করছেন। যে সেই মাষ্টি হল রামাজান মাস। আর কোৰান একটি রাতে নাজিল হয়েছে। সেটি কোন রাতে নাজিল হয়েছে। সেটা হল লাইলা তুল কদর ৰাতি। লাইলা ুলখদী, লাইলাতুম মবারাকা। অর্থাত এটা এত বেশি বর্কত যে কোনো ব্যক্তি এই একটি রাত যদি ইবাদত করে আল্লা সুবাহান তাহলে তার হাজার মাসের ইবাদতের সমান সে তার পুরস্কার লাভ করে আল্লা সুবাহ এই রাতকে উল্লেখ করে যে সোরাটির ভিতরে আয়াত নাজিল করেছেন যে লাইলা কদরে খাইরুম মিন আলফিসাহার লাইলাতুল কদরের মর্যাদা হলো হাজার মাসের চেয়ে উত্তম এটি খায়রুম মিন আল আলফ সাহার এক হাজার মাস এর চাইতে তার অর্থ হলো আল্লা সুবাহিত করেছেন মর্যাদা দান করেছেন যে এই রাতকে যে ব্যক্তি পেল সে এক কল্যাণ লাভ করলো এটাই আল্লা সুবাহ বলছেন আমার বান্দাকে বলে দাও যারা তোমার কাছে জানতে চায় যে আমি তাদের অতি নিকটে আমি তাদের নিকটবর্তী হওয়ার জন্য তাদেরকে আমি এমন ইবাদতের পদ্ধতি দিয়েছি যেই ইবাদতের মাধ্যমে তারা একটি চমৎকার মুক্তি পাওয়ার মতো অবস্থানে পৌঁছে যাবে যার কারণে যারা রোজা পালন করেন আল্লা সুবাহন আল্লাহ তাদেরকে নাজার দান করবেন যারা রোজা পালন করে আল্লাপাক তাদেরকে জান্নাত দান করবেন এমনকি যে রাতের তারাবির নামাজ আদায় করেন ঘোষণা নবী মাহমদুর রসুল্লাহ আলহিমকে জিজ্ঞাসা করা হল আমরা লাইলাতুল কদর পাব কোথায় রসুল সাল্লি সাল্লাম যে রাতগুলো রামাজানের রাত ওই রাতগুলোর ভিতরে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য তিনি তার সাহাবাদেরকে উৎসাহিত করেছেন মূলত লাইলাতুল কদর বাস্তব পক্ষে রামাজান মাসের শেষ বেজুর রজনীগুলোর ভিতর শেষ বেজুর রাতগুলোর ভিতরে যিনি লাইলাতুল কদর খুঁজবেন ইনশাআল্লাহ তিনি লাইলাতুল কদর পেয়ে যাবেন যে কারণে একজন সত্যিকারের লাইলাতুল কদরের অনুসন্ধানকারী রামাজান মাসের এই বরকতময় রাতকে খুঁজে বের করার আগ্রহী ব্যক্তি সে রামাজানের শেষ দশ দিন মসজিদে এড়াইতে কাফ করেন মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করেন যে ব্যক্তি মসজিদে আল্লাহর উদ্দেশ্যে এড়াইতে কাফ করে আল্লাপাকহান নামের আগুন থেকে মুক্ত করে দেন এবং ওই ব্যক্তি এই দশ দিন অবস্থানের ফলে সে লাইলাতুল খদর রাতটিকেও পেয়ে যায় এভাবেই আল্লাহরবুল আলমিন রামাজান মাসে অসংখ্য বর্কত দিয়ে অসংখ্য নেকি দিয়ে এটাকে পরিপূর্ণ করেছেন আমরা শুরু থেকে যে বিষয়টি বলে আসছিলাম যে আল্লাহ সুবাহর এই রামাজান মাস একটি পরিপূর্ণ কল্যাণের মাস ইন্নাকা আল্লাহাফুবাহ হে দয়া ময় তুমি ক্ষমাশীল আমাকে পছন্দ করো এবং তুমি আমাকে ক্ষমা করো এই যে আল্লাহকে ক্ষমাশীল বলে তার কাছে ক্ষমা প্রার্থনা করা এটি রামাজানের সম্পূর্ণ মাসেই প্রযোজ্য তারপরেও এই বিশেষ করে রসুল্লাহ আলহিস্লাম রামাজানের শেষে এই রজনীতে কদর রজনীতে বেশি বেশি করে উচ্চারণ করার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াশাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবাহ রামাজান মাসের এই আলোচনায় আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে আল্লাপাক যখন কেউ দোয়া করে দোয়া করে যখন তারা দোয়া করবে আল্লা সুবাহান তাদের দোয়া কবুল করবেন রামাজান মাস প্রকৃতপক্ষে আল্লা সুবাহান তার দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন রোজাদারদের জন্য এই মহিমাময় মর্যাদার রামাজান মাসের যে কল্যাণ আল্লাপাক এর ভিতরে রেখেছেন প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় ইফতারের সময় সাহারির সময় তারাবির নামাজের সময় এবং সেই সাথে এই রামাজানের সেই নামাজের সময় আল্লাহ সুবাহান হওয়া তালা নির্দেশ পালনের সময় প্রতিটি মুহূর্তই আল্লা সুবাহান হওয়া তালা তাদের দোয়া কবুল করে থাকেন কল্যাণ রহমত বরকত এবং মাগফিরাত সব মিলিয়ে রামাজানুল মুবারক আল্লা সুবাহানহাতালার এক মহা নিয়ামত সারা বছর মানুষ বিভিন্ন পাপাচারে বিভিন্ন কাজকর্মে বিভিন্নভাবে লিপ্ত থেকে যেভাবে মানুষ আত্মভোলা হয়ে যায় সেখান থেকে ফিরে এসে আল্লাহর নৈকুট লাভের জন্য যখন মানুষ নিবেদিত হয় আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের উদ্দেশ্যে এই রামাজানকে এক বরকতময় কল্যাণময় মাস হিসাবে ফরজ করেছেন এটা বান্দাদের উপরে কোনলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলহাম তারা তখন ঈদগার ময়দানে ছুটে চলে সারা মাস রামাজানের সিয়াম পালনের পর আল্লাহর মহানত্ব ঘোষণা করতে করতে আল্লাহর নামে তাকবির দিতে তারা ময়দানে গিয়ে আল্লা সুবাহান বিরাট আনন্দের বিষয় হিসাবে ঘোষণা দিয়েছেন মুসলমানদের দুটো ঈদ একটি হলো ঈদ উল সারা মাস রামাজানের রোজা রাখার পরে যখন সে আল্লাহ সবহান ওয়া তালার সামনে গিয়ে দাঁড়ায় আল্লাহরব্বুল আলমিন তখন তার ওই যে সেই অতীতের গুণাগুলো ক্ষমা করে দেন তার ইমানকে সচেতন করেন এবং মজবুত ইমানের অধিকারী হয়ে সত্যিকারের ইমানের অধিকারী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন রামাজান নিয়ে আমাদের সমাজে বেশ কিছু বিভ্রান্তি প্রচলিত আছে যে অনেকেই রামাজানের এই যে শেষ দশকে লাইলাতুল কদর রাজান মাসে বেতের সহ এগারো রাকাত পড়েছেন এটাই রাসুলের সন্না এবং সহি হজরত আয়সি আল্লাহ কর্তৃক বর্ণিত আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বিষয়টি জেনে আমল কৰাৰ এমং গ্র্ামাজানের ফজিলত অৰ জন কৰাৰ গ্রহণ কৰাৰ তফিক দান কৰুণ আমিমিন, আচলামো আলাইগুম অ আহমাতুল লাহি বাবাৰাকা তুহ। আপনার আপনার পারে পারে শূন্য এক এক ইউকে দুই তিন শূন্য এক 3096, 0241, 92, बारे इमेल कर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 কিভাবে আপনি সেখানে দাওয়াতে কাজ করেন ক্ষেত্র কেমন মানুষের মনের মধ্যে চিরাচুরিত একটা প্রয়োজন হল অন্তরের একটা শান্তি সময়। ইসলামের যখন তারা পায় তখন খুব অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা হয়ে আবার ইসলামের দিচ্ছে জানু অনেক প্রস্তাবিত নীতিমালা जार द्वारा कार्यकरी भाइलम प्रचार सम्भव देखा कथाय कल सन्दार साढ़े पांच टाए पुन सम्प्रचार सकाल छंगे बीस टी बांगल्